আমরা অহৎ যুদ্ধের শেষ পর্যায় চলে এসেছিলাম তার পরবর্তী বিষয়ে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তো ওখানে দুই একটা ঘটনার সামান্য একটু অংশ আমরা ইয়ে করে ফেলি যে ওয়াহসি যে লোকটি হামজারা জেলাকে কতল করলেন মক্কা বিজয়ের পরে যখন নবী করিম সাল্লা সাধারণ ক্ষমা ঘোষনা করলেন সবাই ইসলাম কবুল করলো ওয়াহসি ও ইসলাম কবুল করলেন এবং ওনার সামনে চলে আসলেন তো একদিন পরিচয় করে দিয়ে এই হচ্ছে ওয়াহি তো সে নিজেই আসলো নবী করিম সালাম সামনে এসে বললেন পরিচয় দিলেন তিনি বললেন করেছ কত যে কষ্ট হয়েছে রসল সালামের কারণ তিনি যখন হামজাকে দেখেছেন সমস্ত কিছু ফেঁড়ে নারী ভড়ি বের করা হয়েছে কিছু কষ্ট তিনি একটা চিৎকার দিয়েছেন মানে মানুষের অনেক সময় যখন ভয়ের কিছু কোনো মৃত্যু দেখে কারণ এত প্রিয় চাচা এবং যার জন্য তিনি চাচার জন্য এই ভাতিজার জন্য হামদারাদহ কি না করেছেন এরপর এখন তো ইসলাম করে ফেলেছে এখন যখন তুমি তাকে কত করেছ তার জবাবে ওয়াসী কি বললেন আল্লাহ তিনি বুদ্ধির কমতি ছিল না যে আল্লাহ শকর আমার হাতে আমার হাত দ্বারা যাকে আল্লাহ এত সম্মানিত করলেন অর্থাৎ আমি ওনাকে হত্যা করে ওনাকে কত সম্মানে পৌঁছে গেলেন উনি আল্লাহর কাছে শহীদ হয়ে গেলেন আর ওলাম ইহেন আর উনি আমাকে একেবারে অপমানের শেষ পর্যায়ে পৌঁছাতে পারেননি সেই কাজ হয়নি অর্থাৎ আমি ওনাকে কতল করাতে ওনার দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু ওনার তো বিরাট লাভ হয়ে গেছে আল্লাহ তালার কাছে তিনি শহীদ হিসেবে জাননাতে কি পরিষ্কার কি পুরস্কারে তিনি ধন্য হবেন কিন্তু উনি যদি আমাকে কতল করে ফেলতেন ইসলাম কবুল করেছি আর ও হাসিও জানে যে রসুল্লাম বলেছেন আল ইসলাম ইয়াহি ইসলাম কেউ কবুল করলে তার আগের সব গুণকে সেটা ইসলাম কি করে মুছে দেয় কিন্তু নবী করিম সালাম তাকে করলেন বলল তখন ওনাকে হামজা করাইশের কিছু লোকজন যারা হামজার ঘনিষ্ঠ ছিলেন এরকম কেউ ভাবেন বললেন যে এখন ও হাসিকে কি করবেন আপনি তাকে পছন্দ করবেন কখনো কোনো দিন যে হামজাকে কতল করে ফেলেছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় নবীকার কথাটা শুনে মাটিতে তিনবার থুতু নিক্ষেপ করলেন হয়তো ওনাকে নিজেকে করার জন্য রাগ সাধুর করার জন্য নিজের কষ্ট থামানোর জন্য এরপরে আর বললেন কেমা তোমার টার্গেট হবে এখন থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য লড়াই করা যেভাবে তুমি আল্লাহদ্দিনের বিরুদ্ধে লড়াই করেছ সেটা কাফার আদায় করার জন্য আল্লাহ হয়ে লড়াই করার জন্য এটাই তোমার এখন কাজ এবং কি করে হাজিস আছে আর কি হাজিস কাছে একদম সাহাবি কোন রেওয়ায়সিৎসেন্লাহ আমি একটু সফরে যাচ্ছে আমাকে করেন। তিনি বললেন তুমি যেখানে আছো আল্লাহ হাসানা তাম আর যখন গুনা করে ফেলবা কোন সময় তারপরে একটা নেকির কাজ করে ফেলো তাহলে নেকির কাজটা গুনার কাজকে মুছে দেবে তিন নম্বর বললেন রখালে নাসা বেখলকিন আর মানুষের সঙ্গে আচার ব্যবহারে উত্তম আচার ব্যবহার করো এই হাদিসে ইঙ্গিত আছে যে নিকির কাজ গুনার কাজকে মুছে দেয় তিনি ওই নসীয়তাকে করলেন এরপরে যুদ্ধজাহাজে লড়াই কাজে তিনি আগামীতে নিজের যানবাজি দেখে দিনের জন্য কাজ করবেন এই পরামর্শ দিলেন ওয়াকি পরামর্শটা আমল করেছেন ইয়ামামার যুদ্ধে নবী করিম সাল্লাম ইন্তেকালের পরে আবু বাকিয়াল খলিফা হলেন রিদ্দার যুদ্ধ হল মোরতাদ গুলো ইয়ামা এলাকার মোরতাদের ইসলামের ব্যাপারে চ্যালেঞ্জ করল জাকাত দেবে না এবং অনেকেই মোরতাদ হওয়া শুরু করে দিল ওই সময় একটা যুদ্ধ হয় তাকে বলা হয় রিদ্দার যুদ্ধ এই যুদ্ধে মোসাইলাম আল কাজরা এর নেতৃত্বে সে মিথ্যা নবী সে মিথ্যা নবু দাবি করল মুসাইলাম কাজরাবের বিরুদ্ধে যে যুদ্ধ ওই যুদ্ধ অংশ গ্রহণ করলেন মুসলমানদের পক্ষ থেকে ওয়া এবং তিনি মোসাইলাম কাজরাবের টার্গেট নিয়ে গেলেন সেখানে তাকে আমি শ্বাস করবো এবং সে ঠিকই মুসাইলম আল কাদ্রা মিথা নবী ভন্ড নবির বিরুদ্ধে সাহাবিদের এই যুদ্ধে ওয়াসী যোগ দিলেন এবং ঠিকই টার্গেট করে মুসাইলাম আল কাদকে হত্যা করে ফেললেন হত্যা করার পরে বললেন কাতাল তুখাইরান্নাসে হামজা ইবিন আব্দ মুতালেব ও কাতাল তুষারর নাসে মুসাইলাম আল ক্যাদ আমাকে দিয়ে আল্লাহ দুইটাই করালেন সবচেয়ে ভালো কাজটাকে আমি ভালো মানুষটাকে এমন একটা মানুষকে হত্যা করলাম যে অনেক ভালো মানুষ হামদালি আনহু আর সবচেয়ে খারাপ যে নব দাবি করেছে মুসলমান তার আল্লাহ হত্যা করালেন এরপরে আর যে জিনিস আর্ট করি হামদাল কথা আমরা শুনেছি ওনার পরিচয়টা ভালো হয় উনি ছিলেন আসলে আরেকটি মোনাফ্রিকের সর্দার আব্দুল আবদুল্লাহিন ওবাই তার মেয়ের নাম ছিল জামিলা জামিলা বিনতে আব্দুল উবাই এমনি সালুল মোনাফেক সর্দার তার মেয়ে জামিলাকে বিয়ে করেছিলেন হানদাল রাজিউল্লাহু এবং বিয়ের বাসর ঘর ছিল ওহযুদ্ধের আগের দিন রাত্রে তিনি নবী করিম সাল্লামকে পারমিশন পেয়েছিলেন ইয়ার্ল্লা যেহেতু বিয়ে করেছি এই রাত্রে আগে থেকে এটা ঠিক করা আছে তা আমি কি পারমিশন পাব তিনি বলেন তুমি পারমিশন পাবো থাকো রাত্র তিনি ছিলেন তার স্ত্রীর সঙ্গে কতটুকু সম্পর্ক হয়েছে সেটা ক্লিয়ার না পরের দিন সকালে ফজর পড়ে যখন তিনি খবর পেয়ে গেলেন যুদ্ধের খবর তিনি যুদ্ধের অবস্থা ভালো না তিনি তখন ঘর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তার স্ত্রী এর মধ্যে রাত্রে একটা স্বপ্ন দেখেছে হামদালা রাদিয়ালা আনহুকে নিয়ে তার স্ত্রী জামিলা তিনি ভালো মুসলিম বাবা হলো কি বড় মুনাফেক এবং অনেক ভালো মুসলিম কিন্তু বাবাটা সমস্যা সে হলো মুনাফেক তো মেয়ে হামদালার স্ত্রীর স্বপ্ন দেখলেন কি রাই কান্না ফুরে যাত আমি হঠাৎ স্বপ্নে দেখি আকাশের মধ্যে মনে এখন একটা ফাঁক সৃষ্টি হয়ে গেল একটা ছিদ্র হয়ে গেল দরজার মতো খুলে গেল ফাদা খালাফিয়া হানদালা সুম্মা উদ্বে অতপর হানজালা সেই ছিদ্র দিয়ে ঢুকে গেলেন এরপরে আবার আকাশটা ছিদ্র বন্ধ হয়ে গেল এখন এই মহিলা তিনি তো ভালো মুসলিমা তিনি বুঝতে পারলেন যে হামদালা আজকে শহীদ হয়ে যাবে যাওয়ার আগে ঢুকালেন সম্পর্ক শারীরিক সম্পর্ক স্থাপন করলেন এটা টার্গেট নিয়ে তিনি চাইলেন যে শহীদের কোনো সন্তান আমি প্যাটি ধারণ করতে পারি কিনা এবং ঠিকই উনি গর্বারণ করলেন এদিকে হানজালা তো শহীদ হয়ে গেলেন এবং আপনার গানের সঙ্গে শুনেছি ওনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আমি দেখি যে হানজালার বডিটাকে উপরে উঠে নিয়ে আসমান জমিনের মাঝখানে রেখে ম্যাঘ থেকে ম্যাঘের পরিষ্কার পানি এনে ফেরস তাকে গোসল দেওয়াচ্ছে এবং যে পাত্রের মধ্যে রাখছে গোসল দেওয়ানোর জন্য একটা জল জল করছে নবী করিম সালাম দেখতে পেয়েছেন আবার কেউ দেখেন নাই স্বাভাবিক উনি তো আল্লাহ দেখিয়েছেন তো এইভাবে গোসল দেওয়া হলো তো এই জন্য নবীকারী ইমসাল্লা ব্যাপারকে গোসল কানা দেওয়ানো হলো তখন তার স্ত্রী যে খবর নিয়েছে তারপরে যেহাদের ডাকে এভাবে জোর দিয়েছে গোসল করার সুযোগটা নিতে পারেনি তো এরপরেই তার স্ত্রী আলহামদুলিল্লাহ সন্তান সম্ভব হয়ে গেলেন এবং সুন্দর একটি সন্তান সময় প্রসব করলেন তার নাম রাখা হল আব্দুল্লাহ। এবং এই আবদুল্লাহ অনেক ভালো দিনদার অনেক ভালো একজন আব্দুল্লাহ খুব গর্ব করে বলতেন যে আনা আমি হচ্ছি ওই লোকের সন্তান যাকে ফেরত তারা গোসল দিয়েছে বিশেষ বৈশিষ্ট্য ছিল ওনার বৈশিষ্ট্যময় জীবনের একটি অংশ জওয়ান বয়সে তিনি চলে গেলেন কিন্তু আল্লাহ বিশাল মর্যাদা অর্জন করলেন যে গোসল দিয়ে দিলেন এছাড়া শহীদের গোসল দিতে হয় না এটা আমরা শুনেছি ও যুদ্ধ শেষ হয়ে গেছে এখন এর পরে মদিনার অবস্থা কি আশেপাশের অবস্থা কি অবস্থা তো ভালো না আশেপাশের কাফের শক্তিগুলো বদর যুদ্ধে মুসলমানদের একটা বিজয় হওয়ার কারণে গোটা আরব দেশের ওই অঞ্চলে সারা পড়ে গেছে যে এত বড় শক্তির সঙ্গে মুসলমানরা বিজয় লাভ করেছে কাজেই তারা একা শক্তি এদেরকে চ্যালেঞ্জ করা যাবে না যার ফলে যারা ইসলামের দূষণই করে তারা কিছুটা থেমে গিয়েছিল এবং আব্দুল উবাই ইসলাম পছন্দ না করা সত্ত্বেও বাইরে বাইরে কবুল করে মুনাফিকি করার জন্য ইসলাম কবুল করতে হয়েছে কিন্তু সেই ওহযুদ্ধে মুসলমানদের সত্তর জনের মত বড় বড় সাহাবি নিহত হয়ে গেলেন বড় ক্ষতি হয়ে গেল তখন তিন শক্তি দুঃশ্মন শক্তির মধ্যেই ও সৃষ্টি হলো মক্কারিকল্পনা করছে কিভাবে আবার অ্যাটাক করবে কখন মদিনার ইহুদি এবং মুনাফেক দুই গোষ্ঠী প্লান করছে যে যেহেতু বেকায়দায় পড়েছে আমরা কি কিছু একটা করা দরকার চান্স নেওয়া দরকার এই মুহূর্তে শেষ করে দিতে পারলে আমরা বেঁচে গেলাম এছাড়া মদিনার আশেপাশে কিছু বেদুইন কবিরাগুলো আছে বেদুইনটা তো আবার একটু যাযাবর খুব দুর্ধর্ষ হয় তারা দেখলো যে নবী করিম সাল থেকে মদিনার যে উত্থান এটা তাদের সবার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে তারাও চিন্তা করলো যে কিভাবে কিছু একটা করা যায় কিনা এবং মক্কার কাফিরা তাদের সঙ্গে যোগাযোগ করছে আব্দুল আবিনা উবাই মোনাফিক ভিতর থেকে যোগাযোগ করে ইহুদিরা ভিতরে ভিতরে যোগাযোগ করে ইত্যাদি মিলে ওহ কয়েক মাসের মধ্যে কয়েকটি মারাত্মক ষড়যন্ত্র মোকাবিলা করতে হল বড় ধরনের ষড়যন্ত্র বিশাল পরিকল্পনা নিয়ে আসছে এক এক গোষ্ঠী কয়েকটি ঘটনা ঘটেছে অল্প দিনের মধ্যে প্রথম শুরু হয়েছে বনি আসাদ নামে একটি গোষ্ঠী দিনার অদূরে একটি কবিলা শক্তিশালী জাতি পাহাড়ি এলাকায় যাযাবর জাতি তারা প্রাণ করছে তিনি খবর পেলেন রসুল সাল্লা বসে থাকেননি তিনি জানতেন যে এখন ষড়যন্ত্র হবে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন জায়গায় ওনার লোক রেখেছেন গোয়েন্দা রেখেছেন খবর ওনার কাছে পাস করার জন্য কাজেই যুদ্ধের দুই মাস পরেই দেখা গেল যে কয়েকটি পর আক্রমণ তার মধ্যে প্রথমটা হচ্ছে বনি আসাদ নামে একটি কবিলা মদিনার অদূরে তাদের বাসস্থান এরপরে আরেকটি কবিলা থেকে খালিদ ইমিন সুফিয়ান আল হুদ আলী সে কিছুদিন পরে আরেকটি বড় প্রস্তুতি নিচ্ছে মদিনা অ্যাটাক করার জন্য এরপরে আদল এবং আল নামে আরেক সাইডের বেশ কিছু কবিলা তারা একত্রিত হল কিছুদিন পরে এরপরে আমির তোফায় নামে আরেকটি লোক আরেকটি ষড়যন্ত্র করে তার কবিরা লোকদেরকে আক্রমণ করার চাইল এরপরে মদিনার ইহুদি গোষ্ঠীর আমরা আসি বনি আবু সালামা বনী আসাদ মদিনার পাশে যে সবার আগে যারা মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি খবর পেলেন এই অল্প কয়েকদিন পরেই খবর হচ্ছে যখন নবী করিম সাল্লা সালাম খবর পেলেন যে তারা রেডি হচ্ছে বনি আসাদের লোকজন তোলাইহা এবং সালামা হোয়াইলেদের এই দুই সন্তান তারা বনি আসাদের মধ্যে তাদেরকে রেডি করছে কেবল ওহোর যুদ্ধের এক মাস পার হয়েছে এই সময় সেখানে যুদ্ধের জন্য তারা রেডি হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাম আবু সালামা আনুকে ডাকলেন যিনি ওহ যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন এবং তিনি ওনার একটি বাহুতে বেশ আঘাত পেয়েছেন আঘাতটা একটু একটু কমেছে কমতে কমতে মোটামুটি আর একটু বেটার হয়েছে উনি এখন নড়াচড়া করতে পারেন তে পারেনিম সালাম ওনাকে দায়িত্ব দিলেন উখর তোমাকে বনি আসাদের বিরুদ্ধে অভিযানের আমি কমান্ডার বানিয়ে দায়িত্ব দিচ্ছি হাতে দিলেন এবং তিনি একশো পঞ্চাশ জন মহাজির এবং সাহাবিদের করলেন তাদেরকে ডিসাইড করলেন লিস্ট তৈরি করে দিলেন বললেন যে তোমরা সবাই তার নেতৃত্বে বনি আসাদকে মোদিনে আক্রমণ করার আগে আরেকটি প্রস্তুতি শেষ করার আগে অতর্কিত্রিম কাবলা আলাই তারা অ্যাটাক করার আগেই আমাদেরকে তোমরা তাদেরকে অ্যাটাক করে ফেলাও অপ্রস্তুত অবস্থানে আবু সালাম আলাদু রওনা হয়ে গেলেন মহারমের প্রথম দিন হিজড়ি চতুর্থ শতাব্দীর মহরমের প্রথম তারিখে তিনি তাদেরকে নিয়ে একটু পাহাড়ি এলাকায় থাকতো উঁচু এলাকায় সেখানে একটু পানি আছে ঝর্ণা মতো এরকম কিছু পাহাড়ের উপরে পানি পাওয়া যায় ওই এলাকা নিয়ে তাদের বসবাস সেখানে গিয়ে যখন অ্যাটাক করে তাদের বিশাল ছাগলের পাল পেয়ে গেলেন ওগুলা কোন দখল করে ফেললেন এবং তারা দৌড়ে পালিয়ে ওদিকে চলে গেল এবং গিয়ে তাদের লোকদেরকে বললো যে এরকম আমাদের প্রতি মদিনা থেকে অ্যাটাক করতে চলে এসেছে কিন্তু তারা এই সময় অপ্রস্তুত ছিল একত্রিত হয়ে এই অ্যাটাক মোকাবিলা করার মতো কোনো সুযোগ তাদের ছিল না তারা ছত্রবঙ্গ আবু সালাম রাজি আল্লাহ আনহু তিন দিক থেকে তারা ১৫০ পঞ্চাশ জন বাহিনীকে তিন দিকে ভাগ করে দিলেন যে কোন কোন দিক থেকে তারা আসতে পারে পাওয়া যেতে পারে তিন দিক থেকে তাদেরকে খোঁজার জন্য পাঠালেন তিনি মেইন গ্রুপ নিয়ে এখানে ওই জায়গায় আছেন আর দুই গ্রুপকে দুই দিকে পাঠিয়ে দিলেন ইয়ে দেখা গেল যে তারা বাড়িঘর ছেড়ে কোথায় পালিয়ে গেছে তো তাদের যা কিছু পাওয়া যায় অস্ত্র শস্ত্র যা কিছু ওনারা সব এগুলো নিয়ে আসলেন এবং গণিমতের মাল প্রচুর নিয়ে আসলেন ছাগল টাগলের পাগুলো সবগুলো নিয়ে আসলেন তো এখানে এই পরিকল্পনাটাকে ভণ্ডুল করে দিতে সক্ষম হলেন তারা আর হিম্মত করতে পারল না আবু সাল্লাম রাজি আল্লাহ আনহু নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি আসলেন ওনার দেখা যাচ্ছে তিনি ইন্তিকাল করে ফেললেন ইন্তকাল যখন হয়ে গেল উম সাল্লাম আজ্লাহ আনহু ওনার স্থির খবর দিলেন রসুল্লাহ দৌড়ে গেলেন গিয়ে দেখেছেন সত্যি আবু গেছে গিয়ে দেখলেন যে আবু সালাম চোখ গুলো খোলা আছে এরকম করে নবী করিম সাল্লাম আল্লাহ সাল্লাম আর বললেন ইন্না রু হাঈদা কুবিদা তাবি আহল বাসার রুহা যখন চলে যায় কোন ব্যক্তির রুখ কব্দ হয়ে গেলে রুখে নিয়ে যায় রুখে যাচ্ছে চোখ খোলা আছে। ওই সময় যারা আশেপাশে আছে আসলে তিনি শিখালেন আমাদেরকে যে চোখ দুটোকে কি করতে হয় বন্ধ করে দিতে হয় তাই বন্ধ করে আমি কি আরো অ্যাডভাইস হলো যে মুখগুলো মুখটাকে হা করে থাকে যখন বডি শক্ত হয়ে যায় ফাঁকটা বড় হয়ে যায় তখন এইভাবে একটু দুই দিক থেকে চেপে দেওয়া এবং অনেক সময় দেখা যায় যে গামছা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে দিলে এরকম করে বন্ধ হয়ে থাকে এরকম করা দরকার আর কি এগুলো তিনি কিছু বললেন আর যখন তিনি বললেন যে রুফ তো চলে গেছে ওই মৃত্যুটা কনফার্ম এটা বলে দিলেন তখন দজানা সমিনা আবু সালামার বাড়িতে ওনার স্ত্রী সবাই খুব জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন তখন তিনি কান্নার ব্যাপারে বললেন উচ্চারণ করো না যেটা তোমাদের ক্ষতি হবে ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা বলো না আর ফাইনাল আল্লা বলুন এই সময়ে তোমরা যে কথাগুলো বলবা তোমাদের কথাগুলোর সাথে আমিন আমিন বলবেন। তাই ফেরা আমি যে আল্লাহ তালা প্রতি রহম করুন আল্লাহ তাল মা ফেরাত দান করুন এই কথা কথাগুলোই বল আর যদি বলো হায় আমি ধ্বংস হয়ে যাই আমি কেন তার কাছে ছিলাম না আমি আমার হালাক হয়ে যাক আমি কেন টাকা পয়সা দেয়নি আমি কেন তার সঙ্গে ঝগড়া করেছিলাম আমার প্রতি আমার প্রতি অভিশাপ নাজিল হোক উল্টা পাল্টা কিছু বললে কি হবে আমিনা দোয়া করলেন আল্লাহ আবি সালামা কে মাফ করে দেন মাহিনেদায়ত দিয়েছেন হেদায়ত প্রাপ্ত লোকের মধ্যে তাকে খুব উঁচু সান উঁচু স্থান উঁচু মর্যাদা দান করেন আর সে তাদেরকে দেখে গিয়েছে আল্লাহ তার পেছনে তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন তাদের দায়িত্ব আল্লাহ তাকে এবং আমাকে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কবর তার জন্য প্রশস্ত করে দেন্লাহ তার কবরকে আলোকিত করে দেন তিনি এই বিলাপ করে করে মহিলারা কাঁদে না রোদন করে করে তো উমে সাল্লামা রাজি আনহা ওনার স্ত্রী কাঁদছেন বলেন গরিব নফি আর যে আহ আবু সালামা আজকে একলা চলে গেল তার একলা জিন্দিগির এমন নিরুদ্দেশে কেউ তার পাশে নাই বোকা আন ইউটা হাবদাস আমি এমন কান্না তার জন্য এমন কান্নাকাটি করব যে কান্নাকাটির খবর যেন সারা দুনিয়া ব্যাপী প্রচার হইতে পারে কারণ তখনকার উম সাল্লাম আল্লাহ ইসলাম কবুল করলেও তখন আরব দেশে তারা মাইয়েতকে সবচেয়ে বেশি যে গিফটটা দেওয়া যায় সেটা কি যত বেশি কান্নাকাটি করা যায় তত তার সান বাড়ে এইরকম কান্নাকাটি করেছে তার পরিবার তার জন্য বিরাট সম্মানের কারণ হয়ে যায় মানুষের কাছে এই তাদের কালচার তো উমসালামা জেলা সেই কালচারের ভিত্তিতে সে কথা বলছেন যেমন কান্নাকাটি করবো সবাই যেন এর মতো কান্নাকাটি স্বামীর জন্য আর কেউ নাই রেকর্ড করবো আরকি মানে এখন তো গ্রিন বুক আছে কিন্তু ওইটা ছিল না কিন্তু উনি ওই রকম করেছেন যে আমি এমন কান্নাকাটি করব যে কথা না এটা ইতিহাস হয়ে থাকে সবার ঘরে ঘরে জন্য আলোচনা হয় তো নবী করিম সাল বলেন যে তিনি শুনলেন এটা শুনলেন শুনে বললেন ওনার পরিবারকে লক্ষ্য করে আতুরি দিনা আন তুদার বাইতুল্লাহ মিনহু তুমি কি শয়তানকে ওই ঘরে আনতে চাও যে ঘরের মধ্যে আল্লাহ করবে না এরকম রোদন করবে না নীরবে চোখের পানি ফেলবে আল্লাহর কাছে তাকদিরে ফাইসলাকে গ্রহণ করে নেবে তারপর নাকে দোয়া শিখিয়ে দিলেন মায়ামিন মুসলিমিন তিনি বললেন তুমি শোনো চোখের পানি আসলে আসুক নীর বিপদ চলে আসে প্রিয়জন কাউকে হারায় তাহলে সে কি করুক সে বলুক ইন্না ই হে এইটা প্রথম শুরু করো। তারপরে বলো আল্লাহমিফি মুসিবাথি আল্লাহ আমার এই মুসিবতে পড়লে যে দুঃখ কষ্ট পায় এর বিনিময়ে আপনি যে বিশাল পুরস্কার দেন সেই পুরস্কারটা আপনি আল্লাহ আমাকে দিয়ে দেন আর আর তার চলে যাওয়ার পরে আমার জন্য তার চেয়ে উত্তম ভালো কিছুর ফাঁসলা করে দিয়ে আখ্লাফাল মিনহা এরকম যা যদি কেউ করে তাহলে আল্লাহ তালা যা হারিয়েছে তার চেয়ে ভালো উত্তম কিছু আল্লাহ তাকে দিবেন তাহলে এখন কেউ ইন্তা করবো ইন্না কি ও আখ রাম মিনহা আল্লাহি মুসিবতি ও আখলিফলি খাই রাম মিনহা ইন্নআলার পরে আল্লাহ অর্থের দিকে আমি চিন্তা করলাম যে আল্লাহ তারপরে আপনি আমাকে যেটা হারিয়েছি তার চেয়ে ভালো কিছু দান করে দিন আমি চিন্তা করলাম উম সালামা এত ভালো মানুষ এমন যদি হয় যে আমার কোন সময় যদি বিয়ের কোন প্রস্তাব আসে তা সে আমি কি উন্নস সালামা থেকে ভালো কোন মানুষের পাবো দোয়া তো করলাম সেইরকমই একটা কিন্তু ওর চেয়ে ভালো মানুষ কোথায় পাওয়া যাবে কিন্তু পরবর্তী পর্যায়ে যখন নবী করিম সাল্লা কাছ থেকে ওনার জন্য নিকাহের প্রস্তাব আসে তখন তিনি বুঝতে পারেন ওহ আল্লাহ যে দিতে পারেন এখন তো আমি বুঝতে পেরেছি আবু সালামাতো ভালো মানুষ ছিলেন এখন যদি রসুল্লাহ সাল্লাহ সালাম আমার জন্য আল্লাহ লিখে রাখেন তো এর চেয়ে ভালো মানুষের কি হবে কাজে দোয়ারে বেকার যায় না দোয়ারে মানে হতে পারে এর নতুন কত উত্তম উমেদা বুঝতে পারলেন এই যুদ্ধটা ছিল বনি আসাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি মুসলমানদের জন্য লাভজনক একটা খবর ছিল এই পরবর্তী পর্যায়ে এটা ছিল মহারম মাসের এক তারিখে ঘন ঘন হচ্ছে পাঁচ তারিখে কোন দিকে পাঠালেন খালিদ সুফিয়ান আলহুদ আলী নামে এক লোক আরেক কিছু বেদুইন এলাকায় দাদাবরদের নেতৃত্ব দেয় এই লোকটি যুদ্ধ মোদিনে অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে নবী করিম সালামের গোয়েন্দারা খবর নিয়ে আসছেন তখন আব্দুল আমাকে নবী করিম সালাম ডাকলেন আর বললেন ইহু কাতবালী আল ইমনি সুফিয়ানুবাই আলহুদ আলী আন্নাস আলী আহু আকাল মক্কার থেকে কাছে আরাফাত এলাকায় যা আরাফাতে আমরা হজ করতে যায়। তার পাশে একটি পল্লী আছে ওরানা তখন ছিল আর কি একটা বেদুইন যাযাবর পল্লী ছিল ওরানা এই এলাকাটার নাম আরাফার একদম আরাফাতের ময়দানের সাথে সেখানে সেই লোকটা বিভিন্ন জায়গা থেকে লোক সংগ্রহ করছে আমাদেরকে অ্যাটাক করার জন্য মদিনার দিকে আসার জন্য এবং তার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেলে হয়তো মকার করায় সঙ্গ দেবে তাহলে বিরাট একটা বাহিনী তৈরি হয়ে যাবে এই সুযোগ দেওয়া যাবে না তুমি রেডি হও কিছু লোকজন নিয়ে ওখানে চলে যাও খুব দ্রুত গতিতে ওরানা এলাকায় ফুল ফাকতুল হু তুমি তাকে পেলেই চেষ্টা করবা হঠাৎ করে কিভাবে তাকে হত্যা করে ফেলা যায় তাহলে ওটা ওখানে থেমে যাবে চিনি না ভালো করে আমাকে দেখতে শুনতে কেমন যাতে আমি আবার মিস্টেক না করে বসে। তো তিনি তাকে কিছু ডেসক্রিপশন দিলেন বর্ণনা দিলেন দেখতে চাহাটা এরকম আর বললেন এজাত তুমি তাকে দেখলেই দেখবে তোমার শরীরে একটা শিহরণ আসতেছে ফরাক তুমি তার থেকে মনে হয় ভীত হয়ে যাচ্ছ ও যাকার তা তোমার কাছে মনে হবে একটা শয়তান দেখছি বোধ আমি তুমি মানে একটু হেভি শৈতান ছিল এটা বনি মধ্যে নাম করা ছিলেন আব্দুল যে আমি আবার আমার রেডি করে করে দিলাম দেখা যাচ্ছে এখানে বাহিনী না ও তিনি একলাই গিয়েছেন অতর্কিত অ্যাটাক করার জন্য ওই সময় তার পাশেও কোন সৈন্য বাহিনী ছিল না সে তার প্লান প্রোগ্রাম করেছে কিন্তু সে তার পারিবারিক বসত বাড়ির সেখানে আমার যে উপরের চাদর যেটা আছে বড় ওইটার ওখানে ভালো করে কায়দা মতো এটাকে লটকিয়ে নিয়ে আমি চলে গেলাম তার ওরানা এলাকার মধ্যে দেখি যে সেখানে তার বেশ কিছু বিবি টিভি তাদেরকে নিয়ে সে আমত ফিতে আছে আসারের সময় আমি যখন তাকে দেখে ফেললাম দেখি যে ঠিকই নবীকারী সাল্লা তাকে দেখলে আমার শরীর শিহরণ চলে আসছে পশ দাঁড়িয়ে গেছে তো এখন আমার এদিকে আসারের সময় হয়ে গেছে তার সঙ্গে আমি ধস্তাধস্তে যদি আমার আসার কাজা হয়ে যায় এই আমি আবার তা আমি তার দিকে যেতে যেতে আসার নিহত করে ফেললাম নিহত করে করে আমি হাটে হাঁটতে নামাজ পড়ছি আর আরুকু করছি আর একটু মাথা ঝোঁকে ট্যাড না পায় এভাবে করে আমি নামাজ পড়তে হেঁটে হেঁটে তার কাছে চলে গেলাম এরপরে তার সঙ্গে গিয়ে কথা কথাবার্তা বললাম আহ তার গেলে সে বললো আমাকে দেখে ফেল বললো মানির রাজোল তুমি কে এ কোথা থেকে আসছো তুমি কলিত রাজ্য মিনাল আরব আমি একজন আরব জাতির একজন আরব দেশের মানুষই আমি অন্য কোন অন দেশ থেকে আসিনি কোন জায়গা থেকে আসছে সেটা বলতেছে না কায়দা দেখছেন আমি আরব দেশেরই মানুষ আমি কোন বিদেশি মানুষ না খুব সুন্দর করে কায়দা কথা বললেন তবে এখন কি জন্য আসছি এখানে বলতে হবে স্বামী লিহাদার রাজুল শুনছি আপনি নাকি ওই যে মধ্যে একজন আসছে তার ব্যাপারে কিছু পরিকল্পনা করছেন তাকে কিভাবে কি করা যায় আমি শুনছি আমি সেই উদ্দেশ্যে আপনার সঙ্গে দেখা করতে আসছি এ কি বোঝা কথার মধ্যে মিথ্যা কথাও হলো না তো উনি কোনটা করবেন বিষয় তো ওইটা মানে ওইটা ওনার মাইন্ডে কি আছে তার মাইন্ডে কি আছে বা তো মনে করছে তার মাইন্ডে যেটা আছে ওইটাই উনি বলতেছেন যে তার সঙ্গে যোগ দিতে আসছে তো এখন সে শুনে খুব খুশি হলো হ্যাঁ আমি তুমি যদি হাঁটতে চলকাম ভেরি গুড আমি তো সেই প্রস্তুতি নিচ্ছি তার সঙ্গে কথা বলতে বলতে উনাইস আবদুল্লাহ উনাইস হাঁটছেন তোমা সেই তোমার হুসাই হাঁটতে কথা বলছে আর আমি খালি সুযোগ খুঁজছি তারপরে চট করে যখন আমি সুযোগ পেয়ে গেলাম আমি আমার বের করে একসঙ্গে ফেললাম একদম নিমেষে তাকে শেষ করে দিতে সক্ষম হলেন মাটিতে পড়ে গেল তখন তার বাঁধি কীতদাসী স্ত্রী যারা ছিল তারা দৌড়ে আসলো আর আমি চট করে মদিনার দিকে মনে হয়ে চলে আসলাম আমি মদিনায় পৌঁছতে পৌঁছতে যাচ্ছি নবী করিম সাল্লা দূর থেকে আমাকে দেখতে পেয়েছেন দেখে মন্তব্য করলেন আফলা হালু চেহারা দেখতে আমি চলে আসলাম বললাম ইয়ার তিনি বললেন মনে হয়তো কাজ হয়ে গেছে সদাক্তা ঠিকই বলেছেন কাজ হয়ে গেছে আতবা নবী করিম সাল্লাম আমাকে সঙ্গে নিয়ে ওনার ওনার বাড়িতে গেলেন ওনার নিজের ঘরে গেলেন এবং ঘর ভিতর থেকে আমার আমার হাতে একটা লাঠি এনে দিলেন একটা লাঠি ধরো তুমি লাঠিটা নাও আবদুল্লাবিন এটা তুমি তোমার কাছে রাখো তো নবীকার উনি আর কোন দুই কথা না বলে কেন দিলাম জিজ্ঞাসা করতে খেয়াল করেন আল্লাহ নবীন রাখতে বলছেন আমি নিজে যাই রাখি ওরা ঘর থেকে বের হয়ে আসি তো সবাই আমাকে জানে তো জানে কাজ করে আসি বিরাট একটা ও আমার নবী করিম সাল্লাম লাঠিটি দিয়ে আমাকে বললেন আমি যেন লাঠিটি আমার কাছে রাখি হাওয়ালাস তুমি জিজ্ঞেস করে আস যে কেন দিলেন এটা আমি এখন কোন বিশেষ কোনো কিছু কাজ করতে হবে কিনা এটাকে নিয়ে আমি আসো মনে লিমা আত ইতানি হা দিল আসা রাখিটা কি উদ্দেশ্য আমাকে দিয়েছিলেন কি করবো তাহার নবী করিম সালাম বলেন তোমাকে চিনব আমি কিন্তু আইডেন্টিফাই করতে ইজি হবে তারপরে বলেন ইন আকাল্লাসে কেয়ামতের দিন সবাই তো খালি হাতে উঠবে অল্প কিছু লোককেই আল্লাহ দাঁড়িয়ে থাকতে থাকতেবে লম্বা সময় হেলান দেওয়া জানা কিছু দিবেন খুব কম লোক আল্লাহ দিবেন তাদের আমল অত্যন্ত ভালো তাদেরকে কিছু একটা আল্লাহ দিবেন কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় তো তোমার এই লাঠি সেদিন দাঁড়িয়ে থাকার কাজে লাগবে তখন তিনি ঘরে নিয়ে গেছেন নিয়ে ওনার ওই যে তরবারে দিয়ে তাকে কতল করেছেন ওই তরবারি আর লাঠিটা একসঙ্গে তিনি বেঁধে রাখছেন এরপরে স্বাভাবিক তাহলে নবী করিম সাল্লাঠিটা ওনাকে দিয়েছিলেন পুরস্কার হিসাবে যারা দুনিয়াতে এত কাজ না লাগলেও কোথায় কাজ লাগবে আখেরাতে হাসির ময়দানে এরপরে আরেকটি অভিযান আসে মহার্ন মাসে দুইটা গেল এক তারিখে একটা পাঁচ তারিখে আরেকটা সফর মাসে আরেকটি বড় খবর আসল ওই চতুর্থ সনেই করিম একটা বাহিনীকে এক জায়গায় পাঠালেন তাদের লিডার করে বানালেন আলসেম নামে রাজিউল্লা সাহাবি তারা গেলেন হাদ এলাকায় ওকে উদ্দেশ্য ছিল যে কিছু দাওয়াতি কাজ করবে আর দুঃমন্দের খোঁজ খবর নেবে কি অবস্থা আছে ইত্যাদি কারণে তাদের পাঠানো হলো আর শুধু মাত্র দাওয়াতি কাজ করবে নবী করিম সালাম চাচ্ছিলেন যে আরবের আশেপাশের কবিলাগুলোর মধ্যে ইতিমধ্যেই মদিনার আশেপাশের কবিলাগুলোকে দাওয়াতি কাজ করা হবে ইসলাম দিকে নিয়ে আসক এই মিশন নিয়ে তিনি দর্জন সাহাবিকে পাঠালেন আর তাদের লিডার বানালেন আস এম রাজু আহকে যে ওনারা তাদের এলাকায় গেল সেই এলাকায় পৌঁছার সাথে সাথেই তারা এটা হলো হাই অর্থাৎ একটা কবিলা মিন হুদাইল গোত্রের একটা কবিলা সেখানে পাঠিয়েছিলেন তারা দুইশ লোক সশস্ত্র অবস্থায় এদেরকে ঘিরে ফেলল এবং ওনাদেরকে পাওয়ার আগেই তারা খবর যখন পেলো যে এই এলাকায় বদিনা থেকে কিছু কিছু বিদেশি লোকজন আসছে অর্থাৎ অন্য এলাকার লোকজন আসছে খবর পায় পাইল প্রথমে এসেই তারা তাদের খুঁজলো এই থেকে আসছে কোথায় যাচ্ছে এদের খবর নিতে হবে এসে তারা দেখলো যে ওনারা এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করেছিলেন এবং খাওয়া দাওয়া করার পরে তো খাওয়া দাওয়া মেন কি খান ওনারা খেজুর খেজুর খাওয়ার পরে খেজুরের দানা পরে আসে নিয়ে দেখলো ও হ্যাঁ দেখা যায় তাহলে কেউ এই খবর নিয়ে তারা দুইশ লোক খুঁজলো এটা কোন দিকে গেছে এদেরকে অ্যাটাক করতে হবে অ্যাটাক করে ফেললো তারা আসছে ধেয় তাদের দিকে এখন আসে রাজি আনু দর্জন সাবিকে নিয়ে বলেন আমরা একটু সেফ লাইনে চলে যাই একটু উঁচু টিলার মতো উঁচু টাকায় গেলেন কিন্তু ওরা চতুর্দিক থেকে ও টিলার ওরা ঘেরাও করে ফেলল আর ঘেরাও করে তারা বলল শুনো তোমরা আমাদের কাছে চলে আস আত্মসমর্পণ করো আমরা তোমাদেরকে কথা দিচ্ছি আমরা তোমাদেরকে হত্যা করব না কোনো ক্ষতি করব না আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব আল তিনি ছিলেন আমির অবদিস তিনি বলেন বিশ্বাস করব না আকবর আন্না নবীকে খবর দেন যে আমরা এই পরিস্থিতি এখন ফেস করছি তখন তারা তখন রাজি হলেন না তখন তারা লক্ষ্য করে তীর ছড়া শুরু করে দিল এই দশজনকে দুইশ লোকের তীর ছুড়ে তোমার এখন কোরআস খবর পেয়েছে যে আসেম সহ ওইখানে এদের অ্যাটাকের শিকার হয়েছে এবং সে আসেমের মৃত্যু হয়েছে তখন তারা বলল যে আসেমের লাশ আমরা চাই মক্কার চাইল আসে লাশ কারণ কি বড় লিডারকে হত্যা করেছিলেন আসে তার গোষ্ঠীর লোকেরা এই লাশের উপরে কিছু করবে আর কি হত্যার প্রতিশোধ নিতে তখন তারা কিছু লোক পাঠালো এদের থেকে তোমাদেরকে আমরা কিছু পয়সা করে দিয়া এই লাশটাকে তারা নিয়ে যাবে এই হোজাইলের এই লোকদের হাত থেকে তো তখন কয়েকজন লোক যখন আসলো লাশকে নিয়ে যেতে তারা দেখলো যে লাশকে ঘিরে বেশ কিছু এগুলো বলে কোন কোনো যে মৌমাসির মতো কিন্তু খুব এটা কি জানি বলে এটাকে বাংলায় ভেঙ্গুল বলে আঞ্চলিক ভাষায় আর আর কোন শব্দ আছে কিনা হ্যাঁ ভেঙ্গুল তাই না খেয়েছি আমরা দুই চারটা হ্যাঁ মারাত্মক মারাও গেছে খবর আসে জ্বরটা আসে একদম মারা গেছে এরকম খবর হয় বেশি যখন বেশি করে লাগে কয়েকটা যদি পারে তো এদের কাছে এগুলো যেই তারা কামড় টাম তারা এখন হবে না এক কাজ করি আমরা ঘুমিয়ে যাই রাতের বেলায় দেখি ভিমরুল চলে গেলে তখন আমরা আসলে এই লাশ কেনার জন্য হুজাইলদের কাছ থেকে অফার পাঠিয়েছে সুলাফা বিনতে সাদ কারণ তার দুই ছেলে ওহদের মধ্যে নিহত হয়েছে মুসলমানদের হাতে এবং সে বলেছিল যে যদি এদের হত্যাকারীকে আমি কখনো পাই হত্যাকারীর মাথার খুলির মধ্যে রেখে মদ রেখে আমি সেই মদ পান করব প্রতিশোধ নেব আজ ওই দুই ভাই এক ভাইকে হত্যা করেছিলেন সেই মহিলা অনেক টাকা পয়সা দিয়ে এদের থেকে তারা আশা করলো যে ভীম চলে যাবে তখন তারা অন্ধকারের মধ্যে অপারেশনটা করবে অন্ধকারে আর কি আসবে হঠাৎ করে ওই এলাকার মধ্যে বিশাল বৃষ্টি আর হয়ে গেল বর্ণা হয়ে এই বন্যার পানির এমন আসা আসলো এসে লাস্টাকে কোথায় নিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না আল্লাহ আসম রাজি কারাম বডি বডিকে আল্লাহ হেফাজত করে ফেললেন এবং আসম রাজি তালাহ আহু তিনি ওই যে মৎস্যকরা বলেছিল আমাদের হাতে তুমি যদি আত্মসংগ্রহণ করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব নিরাপদ করে দেব তোমাদের উপরে হত্যা করব না আমি কোন মস্যেক আমার যেন হাত স্পর্শ না করতে পারে তিনি আল্লাহ প্রতি আমরা যতক্ষণ যা আছে লড়াই করব আর আমরা তাদের কাছে আত্মসমর্পণ করব না এই কারণে আল্লাহ তালা ওনার সম্মান রেখেছেন আল্লাহত করে হেফাজত করেছেন যখন এই খবর আসছিল যে ভীমুল পাঠিয়ে দিয়ে আল্লাহ বডিকে হেফাজত করেছেন এবং পরে তা আল্লাহ বন্যার পানি দিয়ে গায়ে হায়াতি যে লোক আল্লাহ আল্লাহ জীবিত অবস্থায় আল্লাহর কথা শুনে মানে আল্লাহ তার হেফাজত শুধু জীবিত অবস্থায় করেন না মৃত্যুর পরে তার লাশের হেফাজত আল্লাহ তালা করেন এখন তিনজন তো মারা যায়নি এই তিনজনের কি অবস্থা দশ জনের মারা গিয়েছেন তিন তিনজন আছেন এই তিনজন হচ্ছেন খুবাই আর আর জবদুল্লা তারেক এই জন তারা বলে যে ঠিক আছে সাতজন তখন মারাই গেছে আর লড়াই করে ঠিকতে টিকতে পারবো না দেখি আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে নেমে আসি তারা যদি আমাদেরকে নিরাপত্তা দেয় চেষ্টা করে দেখি না যান বাঁচানো তো ফরস জাহাজ আছে ওনারা আসলেন আসার সঙ্গে সঙ্গে তারা সবাইকে বেঁধে ফেললেন প্রথম ইয়াতে দেখতে ওই দুইজন যখন নেমে আসছে দুইজনে হাত বেঁধে ফেলছে ওনারটা আগেই উনি বললেন আমি দেখে ফেলেছি তোমাদের বিশ্বাসঘাতকতা আমি আর তোমাদের কাছে ধরা দেব না ওনার কাছে যদি মক্কা আলাদের কাছে বিক্রি করা যায় অনেক দাম দিয়ে তারা কিনবে কারণ মক্কা আলাদে বদরের প্রতিশোধ নেওয়া বাকি আছে কিছু ওষেও মারা গেছে তো দাসানারা যে কিনল সাফান তার বাবা যে উমাইয়া খালা মারা গিয়েছিল বদরে জন্য যদি একজন মুসলমানকে হত্যা করা যায় তাহলে তার বাবার কিছু প্রতিশোধ নেওয়া হলো ওই কেউ কেউ মনে করে যে হত্যাকারীকে শাস্তি দিতে পারলে তাহলে অমুকের আত্মা খুব শান্তি পাবে আখে বলে না এরকম মানুষ শান্তি পাবে না অশান্তি পাবে তুমি বুঝো তখন ওটা তারা জানে মক্কা লোকের হারাম এলাকায় রক্তপাত করা যাইজ নেই ইব্রাহিম জমানা থেকে মানে তখন সে সাফওয়ান খরিদ করে তার বাবার এই বদলা নেওয়ার জন্য নেস্তাস নামে তার একৃত দাস ছেলে তাকে বললো তার নিয়ে এই এলাকায় নিয়ে যাও যেখানে আমরা এখন কেউ কেউ ওখান থেকে হারাম এরিয়ার বাইরে ওইখানে রক্তপাত যুদ্ধ এগুলো আছে এবং তারা শুধু এমনি হত্যা করলো না অনেক লোক গেল তারা তামসা দেখার জন্য এমনকি তাদের লিডার আবু সুফিয়ানও আছেন তিনিও গেলেন সেখানে সত্যি কথা বলো এখন যদি এমন হয় যে তোমার জায়গায় আমরা মোহাম্মদকে পেয়ে যাই আর তোমাকে মুক্তি দিতে পারি তুমি তোমার বাড়ি ঘরে চলে গেলে আর মোহাম্মদকে আমরা এখন হত্যা করি এটা কি তোমার জন্য অ্যাকসেপ্টেবল হবে না এমন কোন ব্যবস্থা যদি হয় সুযোগ থাকে তখন জায়দ উত্তর দিলেন হত্যা তো দূরের কথা মুহাম্মাদের যেখানে আসেন তিনি নিরাপত্তার সাথে সেই জায়গায় ওনার গায়ে যদি একটু কাটাও লাগে উনি কষ্ট পান আর তার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় আমি পরিবার পরিজনের সঙ্গে বেঁচে থাকি ওনার গায়ে একটি কাটাউ যদি ঢুকে আমার জন্য এর ওইটা গ্রহণ করা সম্ভব না আবু বলেন না সে আসা দান ইউ হাবু আসাদান্মান মুহাম্মাদান। আমি এইরকম দেখি নাই কোনো মানুষ কোন মানুষকে জীবনের চেয়ে এত ভালোবাসতে পারে যেভাবে মোহাম্মদকে ভালোবাসে তার সঙ্গী সাথীরা ঠিকই সাহাবিরা ভালোবেসেছেন নিজের জীবন দিয়ে সে ভালোবাসার প্রমাণ দেখে গেছেন অতপর যদি দাসিনা রাজি আল্লাহ আনহুকে কত করা হল তারপরে আসলো আরেকদিন বাকি আছে হুবাইব এমনি আদি রাজি আল্লাহ আনহু ওনাকে খরিদ করে নিয়ে গেল এদের হাত থেকে মক্কার হার এসে ছেলেরা হার এসে এমনি আমের এমনি না তার ছেলেরা কারণ এই খোবাইব হত্যা করেছিলেন এই হারেস কে বদের যুদ্ধে বদের যুদ্ধে যুদ্ধবন্দু হিসাবে তখন তাকে ধরে নিয়ে যাওয়া হয় নবী করিম সাল্লাহ সাল্লাম হারেসকে কে মৃত্যু কার্যকরী করা অর্ডার দিয়েছিলেন আর এই অর্ডার কার্যকরী করেছিলেন হোবাইব রাজি আল্লাহআন এখন তারা সেখানে ওনাকে হত্যা করবেন হত্যা করে সিদ্ধান্ত হয়ে গেছে নিয়ে তো হারেস এক মেয়ে আছে যুদ্ধবন্দী রাখে ওখানে এবং খাওয়া দাওয়া দেয় ইত্যাদি তারা পরামর্শ এটা বিরাট আসামি পাওয়া গেছে বদরের প্রতিশোধ সুযোগ আসবে এগুলো সময় যাচ্ছে কিছুদিন কয়েকদিন তারপরে সিদ্ধান্ত হয়েছে যে তাকে আজকেই হত্যা করা হবে তখন সে খাবার দিতে তো মাঝে একটু হারেসের মেয়েটা খাবার দিত বলতো যে আজকে যেগুলো এই কাজটা একটু করে আমি আমি তোমরা যাবো এগুলো ক্লিন হওয়ার জন্য আমাকে কিছু ব্লেড জাতীয় জিনিস দাও তো ব্লেড জাতীয় জিনিস দিল যে ঠিক আছে তার আখরি তামার না ক্লিন হয়ে যাক তো তিনি এগুলা কাটলেন আর এই সময় ওই মেয়েটার ছোট্ট একটা মেয়ে কোলের মেয়ে খেলতে খেলতে এখানে চলে আসলো ওনার ঢুকে পড়লো এটা খাজার পাতা করে রাখছে তো ঢুকে উনি মেয়েটাকে আদর করে নিজের কোলে বসালেন তো হঠাৎ করে মেয়েটা আবার ফেরত আসছে এসে দেখে আমার মেয়েকে কয়েক ইয়ে তো হলো ওনার কোলে আর ওনার হাতে আসে ব্লেড এখন তো সে এত দুশ্চিন্তায় পড়ে গেছে তার চেহারা উল্টে গেছে আমার মেয়েকে যদি এখন সে দবাই করে দেয় কারণ সে তো জানে তাকে দবাই করা হবে তো সে যদি আমাদের একজনের ক্ষতি করে ফেলে এই কাজ করে বসে কিনা ওর চেহারা দেখে তো তখন খোবাই বললেন আর তাহ তুমি ভয় পাচ্ছ আমি তাকে কতল করে ফেলবো না কন্তি আফালিখে ইনশা আল্লাহ আমি কাজ করব না তুমি চিন্তা করোনা তার বাচ্চাকে তিনি গোলে দিয়ে দিয়েছেন এবং তিনি নিজেকে পরিষ্কার হয়ে গেছেন তো এই খোবাবিরাজের আনার ব্যাপারে এই মেয়ে বলে সে আঁকি মাঝে খাবার দিল তাদের পরিবারের পক্ষ থেকে বলে আমি এরকম বন্দি জীবনে দেখিনি আমি যখন তার কাছে খাবার নিয়ে গিয়েছি কোনো কোনো সময় হাতের শুকনো রুটি নিয়ে গিয়েছি দেখি যে রাই তুই মিন কেতন দেখি যে আঙ্গুরের ছড়ার থেকে উনি অমাবাতে ইয়েদিন অথচ ওনার হাত লোহার শৃঙ্খলে বন্ধি করা আছে সেই অবস্থা উনি আঙ্গুর থোকা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম তো আমি বুঝতে পেরেছি ইয়া আমি নিশ্চিত হয়ে গেছি এই তারা দিচ্ছেন তিনি কে আল্লা অতবার ওনাকে তারা হারামের বাইরে নিয়ে গেল সিংখল বন্ধ অবস্থায় তানি এলাকায় ওই ওই জায়গায় তাদের হারামের বাইরে কাছাকাছি ছিল এবং অনেক মক্কার লোকজন নারী পুরুষ ছেলে মেয়ে বহু পিছনে পিছনে তামসা দেখার জন্য গেল আরকি মক্কার কেউ বাকি নাই সবাই গিয়েছে এই তামসা দেখার জন্য সবাই যখন জমা হয়েছে একটা শুলিতে আমাকে চড়াবে শুলিও রেডি আছে তো উনি তখন দাও উনি বললেন লিয়া রাখা তাই আমাকে সুযোগ দাও আমি দুটো রাকাত নামাজ পড়ে ফেলি তারপরে তিনি দু রাখা নামাজ পড়লেন এবং সুন্দর করেই পড়লেন এরপরে খুব লম্বা করেন নাই কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়েছেন অতপর আবার তাদের কাছে আসলেন বললেন যে মনে চাচ্ছিল নামাজটাকে আরেকটু লম্বা করি আমার আল্লাহর সঙ্গে বিদায় নামাজটা পড়ি কিন্তু আমি জানি তোমরা মনে করবা আমার মৃত্যুর ভয়ে আমি একটা নামাজ দাঁড়িয়ে গেছি আর নামাজ লম্বা করে ফেলেছি আচ্ছা তা না হলে আরেকটু লম্বা করতাম উনি এই প্রথম যে মৃত্যুর আগে দুই ডাক্তার নামাজ পড়ার এই সুন্দর একটা সিস্টেম উন্মাদ শিখিয়ে গিয়েছেন এরপরে তিনি একটি দোয়া করলেন নিপাত করে দেন এ বদ্ধ করেছিলেন ওইখানে আবু সুবিধা হাজির তাদের লিডার তো ওনাকে ফাঁসিতে ঝুলানোর আগে বলছে বা সলিত চড়ানোর লাগে বলছে যে আবু সুফিয়ানের ছেলে মনে আছে তো আবু সুফিয়ানের ছেলে আহু তখন তিনি একটু আসেন ইসলাম কবুল করেন তিনি যখন আবু সুফিয়ান শুনল যে খোবাইব রাদু দোয়া করছেন এইভাবে বা দোয়া করছেন তখন সে বলল আমাকে মানে মুফিয়ান বলছেন যে তুমি মাটিতে কেউ যদি তোমাকে বদা করে এরকম তাহলে তুমি মাটিতে শুয়ে গেলে বদা তোমার মাথার উপরে চলে যাবে তোমার গায়ে পড়বে না তের এক ছে কতল করে ফেললেন খবাগ্রা দেওয়াল আনহুর ইন্তেকালটা যখন হয়ে গেল মোটামুটি এই কাহিনী এই যুদ্ধটা এখানে শেষ হয়ে গেল তো এখন এখানে যেটা নিয়ে বিষয় আছে নবী করিম সালাম জানতেন এখন যদি মোদিনা মোদি এমনি বসে থাকেন উনারা আর কাজ না করেন তাহলে ইসলাম তো প্রচার করার জন্যই আসছে আর এই কাজ করতে গেলে তো রিস্ক আছে তো কেউ কোন কোনো সময় কবুল করেছে ওয়েলকাম করেছে কোনো জায়গায় প্রতিকূল হয়েছে কিন্তু এখন দিনের কাজকে বন্ধ করে দেওয়া যাবে না কাজ করতে হবে এবং এভাবে দেখবেন আমরা আরো কতগুলো ঘটনা যেগুলো যে অনেক সাহাবি শহীদ হলেন কিন্তু নবীকার কাজকে বন্ধ রাখেননি ত্যাগ হয়েছে করবানি হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহ তালা এর ফলে পরবর্তী পর্যায়ে ইনশাল ইসলামের পক্ষে আল্লাহ বিজয় দিয়েছেন মুসলমানদেরকে আল্লাহ তালা মক্কা পর্যন্ত বিজয় করে দিয়েছেন তো এই জন্য এগুলোর জন্য কিছু ত্যাগ করবানি দরকার হয়েছে ত্যাগ করবা নিয়ে ছাড়া তো দিনের কাজও করবো আর কোন গায়ের মধ্যে জানা ত্যাগ করবানি কিছু না করতে হয় খুব সেই সবসময় যদি থাকার চেষ্টা করি হবে না গায়ে পড়ে কোনো বিপদে ঢুকার দরকার নেই কিন্তু দিনই কাজ করতে গেলেই কিছু বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে শুধু সবাই দাওয়াত খাওয়াবে আর দোয়া চাইবে এইটা সবসময় হয় না শুধু এই রাস্তায় যদি আমরা বেছে নেই এক প্রিতামতো রাস্তা দেখলে ভয় পেয়ে যাই এবং পেছনে চলে আসে এটা কিন্তু হিম্মতের কথা নয় নবী করিমসাল্লাম সাহাবিদের জিন্দগিতে ওনারা সব রকমই শান্তিপূর্ণভাবে দিনই দাওয়াতি করেছেন বিপদসংকল পরিস্থিতিও দিনই দাওয়াতি কাজ অব্যাহত রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে দিনের কাজের জন্য কবুল করুন আমরা যেন দিনের কাজের জন্য যখন যেটা মসলাহাত মনে করেন আল্লাহ তালা আমাদের কাজে পিসপানা হয়ে যায় আল্লাহ তালা তফিদান করুন